لي عزتي وخس سرعتي الايداني قويه ما تبيع القيم الحمد لله والصلاه والسلام على رسول الله ما بعد এই বিষয়টি তো নিশ্চিত যে জান্নাতের মতো উন্নত পরিবেশ এবং সমাজে থাকার উপযোগী হবে শুধু মুমিনগণ জান্নাতে মুমিনরা যাবে আল্লাহ তালার দয়ায় কিন্তু আল্লাহ তালা দয়া দেখানোর জন্য আল্লাহ তালার কিছু রোল আছে তো কিছু লোকদেরকে আল্লাহ তালা জান্নাতের জন্য তৈরি করেছেন তাদের জন্য জান্নাতের কাজগুলো সহজ করে দিয়েছে। জান্নাতের কাজ করেই তারা জান্নাতে যাবে আর কিছু লোককে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন তাদের দ্বারা জাহান্নামের কাজ সম্পাদিত হবে এর ফলেই তারা জাহান্ন কুল্লুন মুয়াস লিমা খুলিকলা যেই পরিণতির জন্য যাকে সৃষ্টি করা হয়েছে সেই পরিণতিতে পৌঁছার জন্য যে কাজ সেগুলো তার জন্য সহজ করে দেওয়া হবে ফাঁসা নুয়ুহুল ইউসর ফাঁসা নুইয়িরুহুল একদলের ব্যাপারে আল্লা তালা বলেছেন যে ইউসর জান্নাতে যাওয়ার কাজ যেগুলো সহজ কাজ যেগুলো তার জন্য এগুলো আমি সহজ করে দেবো আরেক দল যারা জাহান্নামে যাবে কঠিন জায়গায় যাবে তাদের জন্য এই কঠিন কাজগুলো সহজ করে দিবে তার কাছে সেই কঠিন অসম্ভব অযৌক্তিক অমানবিক কাজগুলো সহজ হয়ে যাবে নির্দ্বিধায় সেইগুলো করবে আসলে বিস্ময় লাগে আবার কাছে অবস্থান বিস্ময়কর মনে হয় আশ্চর্যের মনে হয় মনে হয় যে এগুলো পাগল উন্মান রাসে কি পর্যন্ত কি বলেছে এত উন্মান বিষয়টা আসলে এমন প্রত্যেকে নিজের অবস্থান অনুযায়ী অপরকে চার করে অপরের ব্যাপারে তার অনুভূতি জাগ্রত হয় আল্লাহ তালা আমাদেরকে মোমেনদের শ্রেণীভুক্ত থাকার তৌফিক দান করেন জাননাতে যাবে শুধু কারা মোমেনরা তো মোমেনের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন তোমাদের ভাইদের মধ্যে তোমরা সংশোধনের পথ গ্রহণ করো তো কোরআনে করিমে আল্লাতালা মুমেনদের মাঝের সম্পর্কের এই রুল বলে দিয়েছেন যে অন্য একজন মোমেন শেখে সে আমার ভাই আমি মাস্রিকে সে মাগরিবে সে আমার ভাই এখানে বংশ বর্ণ ভাষা বা সম্পদ তার আকৃতি এই সব কিছু দিয়ে পার্থক্য করা এটা জাহিলিয়া একটা মুমেনের সাথে সম্পর্ক হবে ইমানের সম্পর্ক সে আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি কেন আল্লাহর জন্য আল্লাহরব্বিল্লা ওয়াল বৌজফিল্লা যে আমার বন্ধুত্ব আর শত্রুতা কার জন্য আল্লাহর জন্য সে মুভমেন্ট যেই শ্রেণীর মুমেনি হোক যেই দলের মুমেনি হোক যেই গ্রুপের মুমেন্টই হোক সে মুমিন কোনো মুমেন্টকে তাড়ের করা তাচ্ছিল্য করা তার সহযোগিতা থেকে হাত গুটিয়ে নেয়া এটা মুমেনের কী হতে পারে না অবস্থান হতে পারেন মাম্বা তা বলেন যে একজন খাবারে পরিতৃপ্ত হয়ে রাত্রে নিদ্রা গেল সে জানে তার প্রতিবেশী ভাই না খেয়ে আর একজন মুমিন না খেয়ে আস এই ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত না। ফালসা মিননা সে আমার উন্নতের অন্তর্ভুক্ত নয় একজন মোমেন আর একজন মোমেনের কোন পর্যায়ের ভাই হবে হাদীস এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের তার আরো সুন্দর উদাহরণ দিয়েছেন তরাল মুমিনিনা ফি তারাহুমহিম ওয়া তাওয়াদদিহিম ওয়া তাআতুফহিম কামাছালিল জসাদি ইযাশতাকা উযওয়ান যে মোমেনদেরকে পরস্পরকে তুমি দেখবে তাদের মধ্যে দয়া মায়া একের প্রতি আরেকের সম্প্রীতি একের প্রতি আরেকের ঝুঁক দুর্বলতা যেন একটি শরীরের বিভিন্ন অঙ্গ কাজাসাদিন ওয়াহিদিন একটা শরীর ইদাস তাকা উদ্গান সে যদি অসুস্থতা কষ্ট অনুভব করে কোনো অঙ্গের ক্ষেত্রে তাদালাহু আল্লাহ সা ইরু জাসাদিহি বিশ্বাহারি তার অন্যান্য সবগুলো অঙ্গ বিনি জাগ্রত থেকে কষ্ট অনুভব করে তার জন্য কি হয় সহযোগী হয় একটা অঙ্গ আক্রান্ত হয়েছে অন্য অঙ্গগুলো এখন বলে যে তোমার চিকিৎসা তুমি করো আমি যাব না তোমার কষ্ট তুমি অনুভব করো আমার জন্য আমার এই কারণে কোনো অস্থিরতা নেই আসলে আমাদের মধ্যে ইমানের বন্ধন কোন পর্যায়ে রয়েছে আমাদের অনুভূতিটা অন্য মোমেনের ক্ষেত্রে কেমন সেই হিসাবেই আমরা নিজেদেরকে পরিমাপ করতে পারি আমি আসলে কতটুকু মুমেন শুধু ইমান দর ইমানদার নয় হাদিসে রাসুসাল্লি হাসাল্লাম বলছেন ফিকুল্লি জাতি রতাবাতিন আজরুন। যে প্রতিটা সজীব আত্মাকে প্রশান্তি পসানোর দ্বারা তুমি কি পাবে পুরস্কার পাবে এক বৎকার নারী এক কুকুরকে পানি পান করানোর মাধ্যমে সিকি পেয়েছ জান্ন সৃষ্টি তারা হলো আল্লাহর পরিবারের অংশ ও আহাবুহম ইহি আক্রাম হুম লিখালকি আল্লাহর কাছে সৃষ্টির মধ্যে তারা সচেয়ে প্রিয় যারা আল্লাহর সৃষ্টির জন্য ভালো আসলে ইসলামের মতো মানবতা উদারতা মানুষের সেবা আর কেউ শেখায় কিন্তু আমাদের বিভ্রান্তি হলো যে আমরা কোরআন সুন্না থেকে আল্লাহর রসল্লা আদর্শ থেকে সাহাবাহিকমের জীবন থেকে আমরা ইসলামটাকে গ্রহণ করতে অভ্যস্ত হয়নি দুঃখজনক অবস্থা আমাদের এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে ইসলামের ব্যাখ্যা এখন আমরা গ্রহণ করি কাদের থেকে কাফের মুর্শেকদের তারা ইসলামকে বিভিন্নভাবে বিকৃতভাবে উপস্থাপন করে এর প্রতি লোকদেরকে বিত শ্রদ্ধা আসলে উন্নত মানবতা প্রকৃত হিতাকাঙ্ক্ষিত এটা ক্যাশিখা ইসলাম শিক্ষা মুমেনের সাথে যে সম্পর্ক এই সম্পর্কেরই আমাদের মধ্যে কিনে এই ব্যাপারে আমরা যত্নবান নই সৃষ্টিগত সৃষ্টিগতভাবে মানুষ হিসাবে আরেকজনের সাথে যে সম্পর্ক সে সম্পর্ক তো আরও দূরের সম্পর্ক সেটার কি যত্ন সেটার ব্যাপারে আমাদের কি ইয়া হবে লক্ষ্য হল আসলে জান্নাতে যেতে হলে একজন ব্যক্তি সে প্রথম কি হবে মুমেন্ট মানুষের একটা বিশেষ শ্রেণী শ্রেণী প্রথম সে মুমেনের উন্নত গুণগুলো তার মধ্যে কিভাবে আসবে একটা বিল্ডিং দাঁড় করানোর জন্য প্রয়োজন হলো রড এর ভিতরে যদি আপনি প্লাস্টিক রাখেন তাহলে কি হবে এটা ওই যে এখন মানে কৌতুক হয়ে পড়েছে একটা যে কি বানায় বিল্ডিং আমরা এই বাঁশ দিয়ে বিল্ডিং নির্মাণ করতেছি আমি দেখাচ্ছি আমি তাহাজ গোজা আমি তাস বিহ পড়ি অথচ মানবিক গুণী আমার মধ্যে নাই কুফুরিতে ভরপুর সেটা তাহাজ পরে এমন কৌতুক মার্কা মুসলিম এর অভাব নেই পৃথিবীতে অভাব নাই না বললে বলতে হবে যেমন শিখরে ওয়াজীরা বক্তারা বক্তব্য ওয়াজ করে যে যদিও এটাকে আমরা হাস্যচ্ছলে গল্পটা আমরা নিজেরা শুনি বলি যে লুঙ্গি খুলে পাগরি যদিও এটা একটা কৌতুক কিন্তু এই কৌতুকটা আমাদের জীবনে একেবারে মানে কঠিন বাস্তব প্রতিযোগিতার মধ্যে আছি মূর্ত হাজুত পড়ে এই ঘোষণা আমরা ইমানের ঠিক ঠিকানা নাই খবর নাই মানবিক গুণ নাই সে নকল আবাদিকে আদায় করে এই ধোকায় আমরা পড়ে আসি শেষ দিচ্ছি হল্লা অনেক আগ থেকে দেওয়া শুরু করে দিয়েছে হারিজিদের বেতারে রাসুসামু আহাদুক তোমরা নিজেদের নামাজ নিজেদের সালা সিয়ামকে তাদের সালা কি মনে করবে তুচ্ছ নগণ্য কিছুই না কিন্তু তাদের কি আহলাল ইসলাম আওসান। মুসলিমদেরকে তারা হত্যা করে মুর্শেদ কাফের তাদের সাথে তাদের কোন যুদ্ধ নেই গুরুত্ব দিচ্ছে কোন বিষয়কে কে আর সারছে কোন বিষয় হত্যার মতো জঘন্য একজন মোমেনের এক ফুটা রক্তের মূল্য কি িয়া আহ্বানি মিন ইহরাকি দামিন মুসলিমিন একজন মুসলিমের রক্ত অন্যায়ভাবে ঝরা থেকে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তালার কাছে এটা কম আল্লাহ আল্লাহের নিকট মানে এই অপরাধটা যে পুরা পৃথিবী ধ্বংস হয়ে গেল। এই অস্থিরতা এই বিশৃঙ্খলা এই অশান্তি এটা ছোটো একজন মুমেনের তারা খুব এই বিষয়গুলোর ব্যাপারে আমাদেরকে সাবধান করে গেছেন যে মুমেন তার গুণাবলী কি হত যেখানে একা দিচ্ছেন বলতেছেন আর একটা মধ্যে আছে হলো কি সম্প্রীতি ইলফুন অর্থ হচ্ছে সম্পৃতি মালুফুন তাকে সে সবার কাছে প্রিয় সর্বজন প্রিয় রাসুল সাল্লা অবস্থা দেখেন ব্যক্তিগত সাধারণ লোক রাসুলের সাথে তাদের অবস্থাটা কি ছিল এমনকি রাসুল সালাম যখন তাদের উপর প্রতিশোধ নেয়ার ক্ষমতা লাভ করলেন তখনও তাদের সাথে রাসুল সাল্লাহ আলহামের আচরণটা কি ছিল প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করে দিয়েছেন একজন মুমেন সে হবে সবার প্রিয় তার সহজ আচরণের কারণে তার এই সৎ আচরণের কারণে তার সততার কারণে এই কারণে সবাই তাকে কি করবে ভালোবাসবে ইলফুন ইলফুন মানে সে সম্প্রীতিটা যেন একজন মুমেন সম্পৃতির মূর্ত একটা রূপ কে একজন মুমেন আর আজকে মুভমেন্ট দেখলে আমাদের কি হয় আতঙ্ক সৃষ্টি হয় কাফেররাও পল্পক মাধ্যমে এবং আমাদেরও নিজেদের দুর্বলতার কারণে একজন মুমেনকে কি হিসাবে পুরা পৃথিবীতে চিত্রিত করে রেখেছে এখন যে একজন মুমেনের অর্থ হইল একজন সন্ত্রাসী একটা কী মানে একজন শুধু বৎকারী হন্তা একজন এই হিসাবে পুরা পৃথিবীতে আমরা কী হয়ে আছি চিত্রিত হয়ে আছি কিন্তু রাসোসাল কি বলেছেন বাস্তবে এই বিষয়টা এখন কিছুটা দেখেন আলহামদুলিল্লাহ আফগানিস্তান বিজয় হওয়ার পরে তাদের প্রকৃত অবস্থাগুলো সামনে আসার পরে মানুষ পৃথিবীর মানুষ কি করতে পারতেছে কিছু চোখে দেখতে পারতেছে প্রপাগান্ডার উপর কিছু কি পড়তেছে কালি পড়তেছে চোখে দেখতে পড়তেছে আসলে মুমেন্ট তেমন তারা তো আসলে ইলফুন তাহলে মুমেন সম্পৃতি এবং তার তাকে সবাই কি করে ভালোবাসে যে ব্যক্তি নিজেও কারোর সাথে মিশতে পারে না কিউ তার সাথে মিশতে পারে না এই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই লাখ কোনো কল্যাণ নেই এক ধরনের লোক আসে এমন যে নিজের স্বভাবের দৃঢ়তার কারণে নিজের মানে আচরণের এই কঠোরতার কারণে কেউ তার সাথে কী করতে পারে না মিশতে পারে না আমরা যেন আবার এটা না ভাবি যে মুভমেন্ট কি হয় সম্পৃতির হয় সে সম্পৃতি তাকে সবাই ভালোবাসে এর অর্থ এটা যে যে সে শরীয়তের সীমারেখা কী রাখে না ঠিক রাখে না বিশে এমন না সীমার রেখা ঠিক রেখেই সেও আল্লাহর শত্রুদেরকে কি জ্ঞান করে শত্রু জ্ঞান করে আল্লাহর বন্ধুদেরকে সে কী করে ভালোবাসে এই রুল ঠিক রেখেই সে এমন একটা অবস্থা সে গ্রহণ করে এই অবস্থা গ্রহণ করতে গিয়ে তার কিন্তু অনেক ছাড় দিতে হয় কেউ যদি সমাজ সমাজের মধ্যে এই অবস্থানে পৌঁছতে চায় যে সবাই তা কি কী করবে প্রিয় জ্ঞান করবে তাহলে সে আসলে কি হতে হবে অনেক ক্ষেত্রে নিজেকে ছাড় দিতে হবে শুধু টাকা পয়সা নিজের অনেক অধিকারের ব্যাপারে ছাড় দিতে হবে আর এই ছাড় দেওয়া সারা সর্বজন প্রিয় হওয়া সম্ভবই না কেউ যদি এই ধরনের রুল নিজের জন্য কি করে নির্বাচন করে যে আমি কারু হক নষ্ট করব না কাউকে আমার হক নিতে মানে সামান্য হকের ব্যাপারে কী দিবো না ছাড় দেব না এই বিক্রি মিশতে পারবে না কারো কি করতে পারবে না মিশতে পারবে না মিশতে হলে কি করতে হবে নিজের হক ছাড়তে হবে মুমেন ভাইয়ের জন্য নিজের হক ছেড়ে দেওয়া এটা আল্লাহর নিকট থেকে হক মানে এর প্রতিদান পাওয়ার একটা ব্যবস্থা আর এটাই মানুষ ভালোবাসে কাকে যার থেকে কিছু পায় লাভ করে আহসান যার থেকে পায় জুবিলাতিল কলুব আলা হবীমান আহসানা ইলাইহা আরবি একটা প্রবাদ আরবি একটি প্রভাব। যে মানুষের স্বভাব হলো এটা যে তার প্রতি দয়া দেখায় অনুগ্রহ করে তার প্রতি সে কী হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় ও বহু বিমান আসা আলাইহা কেউ যদি খারাপ আচরণ করে তার হক নষ্ট করে কষ্ট দেয় তার প্রতি স্বাভাবিকভাবেই কি সৃষ্টি হয়ে যায় ঘৃণার সৃষ্টি হয়ে যায় তার সাথে সম্প্রীতি থাকে না তো এই সম্পৃতির রহস্যটা হল এটা যে নিজের হককে ছেড়ে দিয়ে মুমেনের জন্য সে কী করবে তার সাথে আচরণ সহজ রাখবে রাস্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে নাসি আফবালু যে শ্রেষ্ঠ ব্যক্তিকে রসম কি বলেছেন সদুক উল্লিসান মাহমুমুল যে কথাই সত্য অন্তরে মাহমুম সাহাবাহী কেরম জিজ্ঞেস করলেন সদুক লিসান কথায় সত্য তো বুঝেছি মাহমুমুল কলব এটাকে রসলিসাম বলেছেন যে পরিচ্ছন্ন অন্তর তাকি মুক্তি সন্দেহজনক বিষয় অন্যায়ের বিষয় এগুলো থেকে সে নিজেকে কী করে বাঁচিয়ে রাখে কোনো পাপাচারের মধ্যে সীমালঙ্গনের মধ্যে সে কী হয় না জড়ায় না লা হাসাদুন তার মধ্যে কী নেই মনের ভিতরে কারোর জন্য কোনো সংকীর্ণতা নেই কারোর জন্য হিংসা দেখায় না কারো সম্পদ নষ্ট হয়ে যাক কারো উন্নতি কমে যাক এই ধরনের কার্যক্রম সে গ্রহণ করে না আর মনের মধ্যেও কারোর জন্য সে কোনো কি অনুভব করে না সংকীর্ণতা অনুভব করে না কারো ভালো দেখলে ভালো লাগে না এমন অবস্থা তার মধ্যে নেই এই মুমেন্টকে আল্লাহ রবুল আলমিন কি করেন ভালোবাসেন আমরা তো এই শুধু ফজিলতের বিষয় নামাজ কালামকে মনে করি অন্যায় খাদিসের মধ্যে রসুল সন্দান দেখেন পরিষ্কার বলতেছেন ইন্নামিন আহাব্বিকুম ইলাইয়া। আবরাকু আকরা আকরাবি কুমিনী মাজিলিস কিয়ামা আহা সিনুকুম আখলা আকা আমার কাছে তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় হলো সে এবং আমার নিকটবর্তী থাকবে কেয়ামতের দিন আমার পাশে থাকবে কেয়ামতের দিন যে তোমাদের মধ্যে চরিত্রের মধ্যে শ্রেষ্ঠ যার চরিত্র যত উন্নত হবে সে কেয়ামতের দিন ততটুকু আমার কি থাকবে ঘনিষ্ঠ থাকবে আমার নিকটবর্তী থাকবে হিয়ামতের দিন রাসুল সাল্লিহসাল্লামের নিকটবর্তী থাকায় অর্থ কী কোন পজিশন তার এই নিকটটা কিসের মাধ্যমে বেশি নফলা দায় বেশি জিকির বেশি তাসবি কী বলেছেন রাসুল সাল্লাহআলাম যে এই আল্লাহ আমি মর্যাদা অবশ্যই মুসলিমদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক রক্ষা করা আপনি নকল সালাতে আছেন আরেকজন পারস্পরিক সুসম্পর্ক রক্ষার কাজে নিয়োজিত পারস্পরিক হালিকা। আর পারস্পরিক সম্পর্ক নষ্ট করা দুঃসম্পর্ক থাকা খারাপ সম্পর্ক থাকা এটাকে রাশন হালিকা, খুর খুর খুর কি করে কেটে ফেলে মাথার চুল কি করে মুন্ডিয়ে ফেলে বলছিলেন আমি এটা বলতেছি যে সে চুল মুন্ডন করে সে দিন মুন্ডন করে দিন ধ্বংস হয়ে যায় সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় পারস্পরিক মুভমেন্টের দেখেন পারস্পরিক সম্পর্কটা কী হওয়ার প্রয়োজন ছিল যে সে আমার একটা অঙ্গ কিন্তু তার উপর কোনো জুলুম হয় সে অনাহারে রাত কাটা আমি পেট ভরে নাক ডেকে ঘুমুত তার উপর জুলুম হচ্ছে এর জন্য আমি কি এগে আসতেছি না কোন বিপেত না সুযোগ ছিল আমি সহায়তা করি নাই সে এই মুমেন্ট হাসারের দিন শহীদ হবে না সুহাদা হবে না উম্মতে মোহাম্মদের ব্যাপারে রাসু কি বলেছেন কোরআনে করিম আল্লাহ কি বলেছেন যে তোমরা হলে উম্মতে ওয়াসা সুহাদা আলান নাস। লোকদের উপর কি হবে তোমরা সাক্ষী হবে কিন্তু যেই মুমেন্ট কোনো মুমেনের অসহায়তের সময় সহায়তা করেনি সেই মুমেন্ট সে হাসরের মাঠে কি হতে পারবে না এই সাক্ষী হতে পারবে না তাহলে সে কোন দলে থাকবে বলেন যে সাক্ষী হতে পারলো না কত ভয়ঙ্কর অবস্থা আমরা তো চালাক আজ কিসের দিক দিয়া চালাক নিজের স্বার্থের দিক দিয়া নিজের দুনিয়াবি বি দিক দিয়া। অথচ এই ক্ষেত্রে মুমেনের গুণটা কি হবে রাসুল আসো কি বলেছেন আল মুিম মুমেন হলো সাদা সিদা ভদ্র সে কি হয় সে আসলে নির্বুধ বুকা কিছু বুঝে না না সে বুঝে কিন্তু সে ফতিম ফাতিন হয় না সে মুসলমানদের পারস্পরক পারস্পরিক সম্পর্ক নষ্ট করার বা কার কি দোষ আছে খুঁটে খুঁটে খুঁচি খুঁচিয়ে বের করে এমন না এই ক্ষেত্রে বুঝে না বিষয়টা এমন না কিন্তু সে এইগুলির ক্ষেত্রে নিজের ব্রেন কি করে না খাটায় না এই ক্ষেত্রে সে সাদা সিদা কারিমুন সে কি ঘটনা বলেছিলাম আসাম এক বুজুরগের ঘটনা তার কাছে এক বৃদ্ধ মহিলা ফতোয়া জানা জানার জন্য আসছে মা জিজ্ঞাসা করেছে এই সময় মহিলার কি হয়েছে বায়ু নির্গত হয়ে গেছে সশব্দে এটা সে লজ্জিত হওয়ার কথা তিনি কি করেছেন মহিলা যখন জিজ্ঞেস করেছে আবার মহিলার দ্বারা সেই কর্মটাও কি হয়ে পড়েছে তিনি বলতেছেন যে আমি কানে শুনতে পাই না আপনি জুড়ে বলেন সে মহিলা আরো জুড়ে বলতেছে তিনি বলতে আমি শুনতে পাই না আরো জুড়ে বলেন এইভাবে আরো জুড়ে সে বলতেছে বলেন দেখি সেখন এই মহিলার কি ভাব হবে যে তাহলে আমার এই শব্দটা সে কি করে নাই শুনে মুমেন কেটুকু অবস্থা থেকে রক্ষা করার জন্য এই মহিলা যতদিন জীবিত ছিলেন তিনি আর এই কথা প্রকাশ নাই যে তিনি কানে এইজন্য তার নাম হয়ে গেছে আতাম আসাম অথচ তিনি কি ছিলেন না আসাম ছিলেন না আসাম অর্থ হইল বধির দেখছেন বধিরতা অবলম্বন করছে একজন মুমেনের একটু বিব্রত অবস্থা থেকে রক্ষা করার জন্য একজন মুমেনকে। তিনি বধির নাম শুধু গ্রহণ করেননি এই বোধিরও তাকে জীবনের অংশ বানিয়ে নিয়েছেন তারা একজন মোমেনকে কি মূল্যায়ন করেছেন এই কারণে তিনি কি বেদামি হয়েছেন না আল্লাহর কাছে দামি হয়েছেন আমরা তো মনে বিশাল লম্বা কিছু করে ফেললে দামি হয়ে যেতাম এ আল্লাহ তালা মানুষের এই অনেক ক্ষেত্রে দেখা যায় ছোটো ছোটো আমলের মাধ্যমে আল্লাহ তালা তাকে কবুল করে নেন আহমদেবিনাম্মল রাহিমা উল্লাহ একজন প্রসিদ্ধ ইনাম। তার লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী পৃথিবীতে তাই না কেন এই অবস্থাটা হয়েছে বলেন দেখি দিনের স্বাভাবিক একটা বিষয় একটা বিষয় যে তোর আন কালাম উল্লাহ মাখলুক গাই এই বিষয়টা ছিল না এই বিষয়টা কিন্তু আমাদের সবার বোধগম্য বিষয়ও না কিন্তু একটা শ্রেণী ইসলামের এই সঠিক বিষয়টা বিকৃত করতেছিল। ইসলামের এই চুল পরিমাণ বিকৃতিও তিনি কি করেননি সহ্য করেননি এর জন্য জীবনকে বাজি লাগিয়ে দিয়েছে মানে ইসলামের সুরক্ষায় নিজের জীবনের কোনো পরোহ করেননি জেল খেটেছেন সেখানে শাস্তি বুক করেছেন রিমান্ড বুক করেছেন কিন্তু কি করেন না এতটুকু বিকৃতি সহ্য করে নেননি আল্লাহ তালা তাকে কুনমর্যাদা দান করেছেন আল্লাহর দিনের কদর করেছেন আসলে তো আল্লাহ তালার কদর করেছেন তাই না আল্লাহ পাক তাকে কী করেছেন সম্মানিত করেছেন আমরা হোসাইন রাজি আল্লাহ তালা নহুর দেখি তাকে আল্লাহ তালা জান্নাতি যুবকদের রাজত্ব দিলেন জান্নাতের সেই রাজত্বটা এটা ছোটো খাটো বিষয় কিভাবে পেয়েছেন তিনি আল্লাহ তালাকে রাসুল বংশ হিসেবে দিয়ে দিয়েছেন অথচ হাদিসে রাসুল নিজে বলছেন মান বাত্তা বিহি আমলসিবিহি নাস আমল যাকে পিছনে ফেলবে তার বংশ মর্যাদা তাকে সামনে অগ্রসর করবে না তাহলে তিনি কোন আমলের মাধ্যমে এই মর্যাদাটা পেলেন ইয়াজিদ সে ইসলামের বিধি ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন করছে ছাড় দিচ্ছে ইসলামকে তার যথাযথ শাসন ব্যবস্থাকে যথাযথ ভাবে সে কি করতেছে না প্রতিষ্ঠিত করতেছে না এর জন্য জীবনবাজি লাগিয়ে দিয়েছেন তিনি এই দিনের ত্রুটি সহ্য করেননি নিজের জীবন নিজের বংশের জীবন আর রাসুল সাল্লু আলাইসাল্লামের বংশ থেকে বাহত্তর জন নিহত হলেন কার ভালেন মানে রাসুলের বংশই যেন নির্বংশ হয়ে যাওয়ার উপক্রম এই কোরবানি তিনি পেশ করেছেন শুধু দিনকে তার অবস্থানে ধরে রাখার জন্য আর তো অনেক লোক ছিলেন সেই সময় যারা এই ঝুঁকি কী করেননি গ্রহণ করেননি যে শাসকের সাথে আমরা কোলায় উঠতে পারব না শক্তি নাই শাসকের সাথে মোকাবেলায় শক্তি নাই সেটা তো আছে কিন্তু আমি নিজেকে তো কুরবানি করতে পারব এটা তো আছে এই এতটুকু সাধ্যে ছিল এতটুকু তিনি পেশ করে দিয়েছেন আল্লাহ তালা কি অন্যদের চেয়ে তাকে বড় মর্যাদাশীল বানাননি দেখতে কোনো বড় বিষয় না কিন্তু এই ছোটো বিষয়ের দ্বারা আল্লাহ তালা কী করে দিয়েছেন মর্যাদা বানিয়ে দিয়েছে ঠিক আল্লাহ রব্বুল আলমিন এই ক্ষেত্রেই বলা হয়েছে যে ইন্মুমি ইহ কুলুবিক আল্লাহ তালা তোমাদের রূপ আকৃতি এটা দেখেন না কার্যকরম দেখেন না দেখেন তোমাদের অন্তর তোমাদের নিয়ম আসলে এই ধরনের ক্ষেত্রগুলোর মধ্যে এটা আর একটু স্পষ্ট বুঝতে পারবো এক সাহাবি মসজিদে প্রবেশ করবেন এর পূর্বে রাসুসাম বলতেছেন যে এখন একজন ব্যক্তি আসবে যে কি জান্ন সবাই উৎসুক হয়ে থাকবে না যে কে আসে এক লোক আসলো সাধারণ এক সাহাবি এসে জুতা রাখলো দুই রাকাত নামাজ পড়লো দোয়া করলো পরে রসোস্যামের মজুদে শেষে এসে বস দ্বিতীয় দিন আবার রসুল সাম বলছেন যে একজন জান্নাত লোক এর আগমন হচ্ছে সেই লোকই আসবে এক সাহাবি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমি তার অবস্থাটা কী করব। দেখ কী আমল করে যে রাসুল সাল্লা ইসলাম তাকে সুনির্দিষ্টভাবে জান্নাতি ঘোষণা দিলেন সদ্যবেশে ওই সাহাবির বাড়িতে গিয়ে তিনি মেহমান হয়েছেন বলছেন আমার পারিবারিক একটু ঝামেলা হয়ে পড়েছে আমি তিন দিন বাড়িতে থাকবো না আমাকে একটু থাকার ব্যবস্থা করে দিন থাকছে না উদ্দেশ্য কি তার আমল দেখবি দেখেছেন সারাদিন দেখছে যে না স্বাভাবিক একজন মুসলিমের যে আমল সেই আমল রাত্রে উঠেন ঘুমিয়ে যান সারাতি ঘুমান অন্য স্বাভাবিকভাবেই করেন চোখে পড়ার মতো দৃষ্টি আকৃষ্ট হতে পারে মতো এমন কোনো কাজ তার মধ্যে তিনি কি করেননি প্রত্যক্ষ করেননি তিন দিন পরে একপর এক ধরনের হতাশ নিরাশ তাকে বললেন যে আসলে আমি আপনার বাড়িতে মেহমান ছিলাম আমার পরিবারের কোনো ঝগড়াও হয়নি বা তেমন কোনো বিষয় হয় না আর আসুসাম আপনার ব্যাপারে এই বিষয়টা বলেছেন ভাবছি আপনার কি আহামরি আমল আছে কিন্তু আপনাকে তো আমি দেখলাম স্বাভাবিক তো তিনি বললেন যে হ্যাঁ আপনি আমাকে যেমন দেখেছেন তেমনই আর অতিরিক্ত আমার বড় কোনো আমল নেই তখন তিনি এক ধরনের হতাশা নিয়ে বা অস্পষ্টতা নিয়েই ফিরে আসছিলেন যখন ফিরে আসতে যাবেন তখন ডাক দিয়ে বললেন ওই সাহাবি যে হ্যাঁ একটা বিষয় আমার মধ্যে আস যে আমি আমার অন্তরের মধ্যে কোনো মুমেনের ব্যাপারে কোনো কিনা অনুভব করি না কাউকে কোনো দিন হিংসা করা বা কাউকে ধোঁকা দেওয়ার চিন্তা এই ধরনের কিছু আমার মনের মধ্যে কখনো আসে না গাইরা আননি লাহা দিন যে আমি কারো ব্যাপারে কোনো কিনা হিংসা ধোঁকা দেওয়ার চিন্তা এইটা অনুভব করি না আমার মনের মধ্যে কোনো মুমেনের ব্যাপারে এটা নাই তখন সাহাবি নিশ্চিত হয়েছেন যে আসলে আপনার এই ঘোষণা প্রাপ্তির কারণ কি মনের এই পরিচ্ছন্নতা একটা মুমেন হবে আসলে সাদা দিল যে ওরা এখন সাদা লোক তালাশ করে আসলে মুমেন স্বভাবগত ভাবেই সাকি এক এটা তালাশ করে খুঁজে পাওয়ার না বরং যে মুমেন হবে সেই কি হবে সাদা হবে সাদা দিল হবে কুটিল হবে না কুটিল তোকে হবে ওয়ালফা জিরো মুমেন হবে সাদা সরল সুজা আর ফাজির হবে খিব কপট কপ লামুন স্বভাবের ইতর মুমেন হবে ভদ্র ভদ্রতা এটা তার দুর্বলতা না তার শক্তিহীনতা না সে নিরীহ হা থাকা তার অক্ষমতা নয় অক্ষমতাটা আবার এটা দোষ আমরা এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি অনেক সময় অক্ষমতার উপর আল্লা তালা নিন্দা জানান মালামত করেন এটাকে আল্লাহাক তিরস্কার করেন এটা পছন্দ করেন না আর স্বাভাবিকভাবে আমরা স্বাভাবিক সমাজে বুঝি একজন ব্যক্তি সক্ষম তার পর সে ক্ষমতা না দেখিয়ে লোকদেরকে ক্ষমা করতেছে মাফ করতেছে আরেকজন অক্ষম এই কারণে কারোর থেকে প্রতিশোধ নিতে পারতেছে না আপনি কার আচরণটার দ্বারা আকৃষ্ট হবেন স্বাভাবিকভাবে কার আচরণটার দ্বারা মানুষ আকৃষ্ট হবে যে অক্ষম কোনো শক্তি নাই সে লোকদের থেকে কোনো প্রতিশোধ নেয় না তার এটা কেউ ভালো আচরণ না খারাপ আচরণ এটা বোঝা যাবে কিন্তু সক্ষম কিন্তু সে প্রতিশোধ গ্রহণ করে না তার দ্বারা মুগ্ধ হবে তার আচরণের দ্বারা মুগ্ধ হবে ইসলাম কি বলে অক্ষম হয়ে নিরীহ হয়ে লোকদের প্রতিশোধ না নিতে বলে না ইসলাম কি বলে শক্তিশালী হয়ে তুমি কিনা নাও প্রতিশোধ নাও তার সাথে সদাচারণ করো নম করো তখন তোমার চরিত্র কি দেখে এই চরিত্র দেখে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে ই নাসরুল্লাহি ওয়াল ফাথ যখন বিজয় আসবে আফা আর তখন দেখবে দলে দলে আল্লাহ তালা দলে দলে লোকেরা ইসলামের অন্তর্ভুক্ত হচ্ছে বিজয় আসলে না কোথায় মক্কার লোকেরা রাসুল স্লামের সেই অক্ষম অবস্থার চরিত্র দেখে তো ইসলাম গ্রহণ করেনি বিরোধীতেই করতে রয়েছে কান লাগাইছে তারা আবু জাহেলের কথাই শুনেছে যখন বিজয়ী হলেন তখনও তো রাসুল খুলুক আজিম যেই রাসুল মক্কায় অস্ত্র ধরেননি তখন তিনি সুলুকের হাজিম হাজিমের অধিকারী ছিলেন সেই রাসুল মদিনে এসে যখন অস্ত্র ধরন করলেন তখন কি তিনি সুলুকের হাজিমের উপর নেই মহান চরিত্রের উপর নেই রাসুল সাল্লা অস্ত্র ধরার পর আপনি কি বলবেন রাসুল তিন নিক্ষেপ করেছেন এক কাফেরকে কে করেননি কি বলবেন আপনি রাসুল এতগুলো যুদ্ধ পরিচালনা করেছেন আপনি কি বলবেন এইগুলো চরিত্রের পরিপন্থী কাজ এক ধরনের লোক এই বিভ্রান্তির সৃষ্টি করতে করতে চায় যে ইসলাম চরিত্রের মাধ্যমে পুরা পৃথিবীতে বিস্তৃত হয়েছে তরবারির মাধ্যমে নয় যদি বিষয়টাকে একেবারে সর্বাংশে আপনার সত্য এভাবে মেনে নেন তাহলে এর অর্থ হবে রাসুল সাল্লাহাম যখন অস্ত্র ধরলেন তখন তিনি চরিত্রের উপর ছিলেন না সাহাবাঈরা অস্ত্র ধরেছেন তারা রাসুল সাল্লামের চরিত্রের উপর কি সাহাবাইকারি আলিম যখন অস্ত্র ধরেছেন তারা রাসুল সাল্লাহামের চরিত্রের উপর না রাসুল ওসুয়া তখন তাদের দ্বারা মানা হয়নি বিষয়টা এমন ওর আনেক আল্লাহ আল্লাহরব্বুল আলমীন যে মোমেনদেরকে অস্ত্র ধরার জন্য নির্দেশ দিয়েছেন অস্ত্র থেকে উদাসীন না হওয়ার জন্য বলেছেন এটা কি আল্লাহ তালা দুশ্চরিত্রতা শিখিয়েছেন চরিত্রতা চরিত্রহীনতা শিখিয়েছেন আমরা আসলে দিনকে পরিপূর্ণ না বোঝার কারণে এই ধরনের বিভ্রান্তির শিকার হয়ে যায় তো দিনের আসলে পরিপূর্ণ বোঝটা গ্রহণ করা ইসলাম যেই মানবিকতা শিক্ষা দিয়েছে এই মানবিকতা পৃথিবীতে সম্ভবই না আর ইতিহাসও সাক্ষী যে ইসলাম মুসলিমরা শক্তিশালী হওয়ার পরে মুসলিম যদি উন্নত মুসলিমদের কথা বলি তাও ঠিক যে সব মুসলিমরা শুধু নামে মুসলিম ছিল ইসলামের বিধিবিধানের এতটা তাদের কি ছিল না পরোয়া ছিল না সেই নামে মুসলিমগুলিও কাফেরদের মধ্যে যারা উন্নত চেয়ে উন্নত চরিত্রবান ছিল তাদের চেয়ে ভালো ছিল ভারত মহাদেশে উপমহাদ ভারত উপমহাদেশে মুগলরা তারা কি উন্নত মুসলিম ছিল তাদের রাজত্বটা কি খিলাফত ছিল কিন্তু তাদের উদারতা তাদের বদান্নতা এবং তাদের মানবিকতা এটার সাথে আপনি পশ্চিমাদের যাদেরকে আপনারা সভ্য বলেন যাদেরকে সারা পৃথিবীর জন্য মডেল বলেন তুলনা করেন দেখি এখন যারা ইসলামকে বদনাম করতে চায় সেই সমস্ত গণতন্ত্রপন্থী গণতান্ত্রিকদের সাথে মুসলিম এই রাজা বাচ্চাদেরকে যাদেরকে বদনাম করা হয় যাদের দুর্নাম রটানো হয় যাদের কুৎসা রটানো রটানো হয় যাদেরকে নিন্দা সারা নিন্দার শব্দ ছাড়া কোন কিছু যারা উল্লেখ করে তাদের অবস্থার সাথে আর এদের অবস্থার সাথে মিল করে দেখেন তাদের অধীনে তাদের জনগণ মুসলিম ও মুসলিম মানবতা কি পরিমাণ নিরাপদ ছিল কি পরিমাণ সুখ শান্তিতে ছিল কি পরিমাণ স্বাধীনতা ছিল আর এখন স্বাধীনতার শব্দে স্বাধীনতার জপে মুখে ফেনা উঠায় ফেলতেছে যারা তাদের অধীনে কি পরিমাণ স্বাধীন আরে খুদ আমাদের বাংলাদেশে খেয়াল করে বাংলাদেশে বাম টাম সব মিলে আওয়ামী লীগকে সবচেয়ে বেশি গণতান্ত্রিক মনে করে তারা সে আওয়ামী লীগেরই যারা নিরীহ বিএনপি জামাত বা নাগরিকরা দেশের তারা তাদের দ্বারা কী সুখ পাচ্ছে সেটা না তাদেরই বি গ্রুপ যারা তাদের মধ্যেই যারা দুর্বল তাদের মধ্যে সবল প্রতিষ্ঠিত দ্বারা কি মানবিক আচরণটা পাচ্ছে বলেন দেখি এটা তো একটা বাস্তবতা ইসলাম ছাড়া যারা মানবতা খুঁজে আসলে এমন এক দার্জালির মধ্যে পুরো পৃথিবীটা এখন জড়িয়ে পড়েছে যে যেটা ছিল মানবতার সবচেয়ে বেশি কী মানে সবচেয়ে বেশি মানবতা প্রতিষ্ঠাকারী কারণ ইসলাম মানবতাকে মানে ইমানের পূর্বে অপরিহার্য শর্ত হিসাবে কী করেছে আরোপ করেছে একটা মুমেন তার মধ্যে মানবতার গুণ থাকবে না এটা হতেই পারে না মুমেন অর্থ কী সে মানবিক গুণাবলীতে একেবারে পরিপূর্ণ এখন থেকে তার ইমানের উন্নত গুণগুলো তার সাথে সংযুক্ত হওয়া কি হলো শুরু হলো ইমানের উন্নত গুণগুলো তখনই সংযুক্ত হওয়া সম্ভব একটা লোকের মধ্যে যখন তার মধ্যে মানবিক গুণগুলো পরিপূর্ণভাবে থাকবে একজন মুমেন এর অর্থ কী সে পরিপূর্ণ মানবিক মুমেন হওয়া ব্যতীত ব্যতীত পরিপূর্ণ মানবিক হওয়া এটা আসলে কি সম্ভব ইনা। আর বাস্তব ইতিহাসও বলে যে আসলে পরিপূর্ণ মানুষ তারা ছিল না তারা ছিল ব্যক্তি পূজারী নকশের পূজারী বা দলের পূজারী এই ছোট্ট ক্ষুদ্র বর্তমান পৃথিবী যারা মানবিকতা বিক্রি করে হয়রাত করে সারা পৃথিবীতে বিচারণ করতেছে বর্তমান পৃথিবীর বাস্তব অবস্থা কী বলেন পৃথিবীর সিংহবাদ সম্পদ ভোগ করতেছে কয়জন ব্যক্তি অল্প কিছু ব্যক্তি আপনি পৃথিবীর এক হাজার উচ্চ পর্যায়ের ধনীরা গিয়া দেখেন পুরা বাকি পৃথিবীর সব মানুষের সম্পদ ভোগ করতেছে এক হাজার মানুষ এই আট মানুষের সম্পদ করতেছে আর এক হাজার মানুষ হল সম্পন্ন যেই পৃথিবীতে না ইয়ামানের এই তারপরে ইরাক আফ্রিকার লোকগুলো মরতেছে সিরিয়ার লোকগুলো হাড্ডিসার হয়ে যাদের অস্ত্র ঝঞ্ঝনানিতে পুরা পৃথিবী প্রকম্পিত সেই পৃথিবীতে এই বার্মান মুসলিমরা কি হচ্ছে এইভাবে সাগরে তাদেরকে ভাসিয়ে দেওয়া হচ্ছে এক দিক থেকে তাদের বাড়ি ঘরে আগুন দিয়ে দেওয়া হচ্ছে আর এদিক দিয়ে আরেক মানবিকতার জাতিসংগত মানবিকতার সবচেয়ে বড় এজেন্ট সেই জাতিসংঘের এক সদস্য বাংলাদেশ তাদের সেনাবাহিনী তাদের পুলিশ তাদের এই তাদের এই বিজিবি তাদেরকে সাগর থেকে উঠতে দিচ্ছে না সাগরে ভেসে ভেসে না খেয়ে মরে যাবো এই হলো বর্তমান পৃথিবীর মানব মানবিকতা সারা পৃথিবীর মানবিকতার সবচেয়ে বড় ইয়া মানে বড় গলা বর্তমানে তাদের এই শক্তিশালীদের মানবিকতা নিয়ে সবচেয়ে বেশি সুচ্চার সবচেয়ে বেশি চিল্লাচিল্লি তাদের আর তাদের মানবিকতার অবস্থা হলো এই কিন্তু কোনো একটা আদনা মুসলিম নামে মুসলিম শাসক এমন দেখান যে ইসলামের এত উন্নত গুণাবলী তার মধ্যে ছিল না তারপরেও নামে মুসলিম ছিল সে এত নিচে নামতে পারে পেরেছে কিনা কখনো মানবিকতার ক্ষেত্রে হাজ্জা জেবনি ইউসুফকে আমরা জানি যে দুর্ধর্ষ ছিল হত্যাকারী ছিল একজন মহিলার ডাকে নির্যাতিতা মহিলার ডাকে সারা দিয়ে সে দেশ জয় করেছে আপনি ইসলামের সবচেয়ে কুখ্যাত সবচেয়ে বেশি হত্যাকারী সবচেয়ে নিন্দিত শাসকের উদাহরণ নেন আর তাদের উন্নত শাসকের উদাহরণ নেন দেখবেন যে ওর পায়ের নিচে পড়ে আছে ওদের উন্নত শাসক তো যতদিন পৃথিবীতে ইসলাম না আসবে ততদিন পৃথিবী পৃথিবী কি হবে না মানবিকতার গুণেও গণান্বিত হবে না মানবিক আচরণ পৃথিবী পাবে না পৃথিবীর জন্তু জানোয়ার অনিরাপদ পৃথিবীর গাছপালা অনিরাপদ পৃথিবীর সাগর মহাসাগর পাহাড় পর্বত অনিরাপদ বন জঙ্গল অনিরাপদ তো মুসলিম যদি আসতো এই এমন করুণ দশার শিকার হতো না যে হাজার এক হাজার মানুষ সারা পৃথিবীর সম্পদ ভোগ করতেছে এটা হতো না পৃথিবীর অবস্থা সুদি এই নেজামই থাকতো না সুদী নিজামের কি সম্পদশীল আরো সম্পদশীল হবে আর যে সম্পদহীন সে আরও সম্পদহীন হয় সে হাড্ডি তার হাড্ডির ভিতরের যে কি আছে রস আছে সেটাও তারা কি করতেছে চুষে নিচ্ছে আর চুষে নিচ্ছে কি তাদের বিলাসিতার জন্য তাদের কুকুরের দেখেন আপনি আফগানিস্তানে দেখেছেন তাদের যারা সেবা করেছে বিশ বছর তাদেরকে ফেলে তাদের কুকুর নিয়ে তারা পালিয়েছে আমেরিকানরা বিমানে উঠার জন্য বিমানের পাখা বিমানের চাকার মধ্যে আশ্রয় নিয়েছে তাদের মানুষ নামের সেবকরা আর তাদেরকে বাদ দিয়ে তারা নিজেদের কুকুর নিয়ে কি করেছে বিমানে উড়েছে এই হলো মানবিকতা তাদের মানে যার সামনে পাশবিকতা লজ্জা পায় কিন্তু এটা আমাদের আমরা মুসলিম হয়ে এই তাদের এই বিষয়গুলি চোখে দেখি না উল্টু তাদের বিভিন্ন বিষয়ের জবাব আমাদেরকে দিতে হয় ইসলাম আসলে সুদের তো একেবারে মলেই কি করে তো আঘাত করে দিতাম কি খরচ করবে শুধু ফরজ শুধু জাকাতের সিস্টেম ই যদি সারা পৃথিবীতে যথাযথভাবে কি হতো বাস্তবায়িত হতো শুধু এক বছরের জাকাত যদি যথাযথভাবে কী হতো আদায় হতো পৃথিবীতে যে পরিমাণ সম্পদ আছে পরের বছর কোনো গরিব পাওয়া যেত আর রসুল রসুল সাল্লা সামনে এই ভবিষ্যদ্বাণী করে গেছেন মাহদি যখন আসবেন তখন ইসলামের এই নিজাম প্রতিষ্ঠিত হবে জাকাত নেয়ার মতো কি পাওয়া যাবে না লোক পাওয়া যাবে না ইসলামী এমন আদর্শ দেখিয়েছে পৃথিবীতে যে জাকাত নেয়ার মতো কি ছিল না লোক ছিল না আবার ইসলামের এই নেজামেই একসময় এমন একটা অবস্থা আসবে যে জাকাত নেয়ার মতো কি থাকবে না লোক থাকবে না জাকাত দিতে গেলে বলবে যে আগে দিলে আমি নিতে পারতাম এখন আমার প্রয়োজন নেই আপনি অন্য কোথাও দেখেন এই ঘটনা পৃথিবীতে ঘটেছে ইসলামের নাজামের ভিতরে যেই পৃথিবীতে এখন ওরা কোটি কোটি টাকার সম্পদের অধিকারী হওয়ার পরও আরেকজনের পেটে ছুরি মারে শুধু ছুরা মারে দেশ কি দেশ উজার করে দেয় তাদের সম্পদ আহরণের জন্য কিসের জন্য খনির সম্পদের জন্য তেলের জন্য তার এই অর্থনৈতিক সুবিধার জন্য বোমা মেরে জাতির কি জাতি গোষ্ঠীর কি গোষ্ঠী প্রজন্ম প্রজন্ম তারা কি করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে সভ্য সভ্য দুনিয়ার সবচেয়ে সভ্যতা সিভিয়েত ইউনিয়ন রাশিয়া আমেরিকা তারা না এই যে তারা এইভাবে নির্বিচারে বোমা মারতেছে নারী শিশু বৃদ্ধ সবার উপর প্রজন্মের পর প্রজন্ম শেষ করে দিচ্ছে শুধু কিসের লাল লালসা সম্পদের লালসা আরও সম্পদ আহরণের জন্য অস্ত্র বিক্রির জন্য নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য নিজেদের এই কুকুরকে যত্ন করার জন্য এই সুকোর ভোগ করার এই জীব বিলাসী জীবনের জন্য এছাড়া আর কি তাদের জনসমর্থ তাদের জনগণ তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে যতক্ষণ ভাবছে যে তাদের শাসকরা তাদেরকে পুরো পৃথিবীর থেকে এইভাবে চুষে চুষে এনে দিতে পারবে এই আমেরিকা যুদ্ধ থেকে পৃষ্ঠান দিল কেন বাস্তবতা কি বলেন তারাও নিজেরাও কি বলতেছে যে দেখতেছে এখানে আমাদের সম্পদ ব্যয় হচ্ছে জনগণও দেখতেছে আমাদের এখান থেকে পয়সা আসতেছে না যদি পয়সা আসতো লাভ হতো খনিজ সম্পদ পেতো তাহলে জনগণ অন্ধবোধ হয়ে মানবিকতার দাবি নিয়ে না অন্ধবোধ হয়ে পড়ে থাকতো যে আসতেছে চুপ হয়ে বসে থাকে। যে পেটে লাথি পড়তেছে আমাদের সম্পদ হচ্ছে ইয়া বেনিফিট হচ্ছে না তখন ওরা আন্দোলন শুরু করে দেয় তখন মানবিকতার স্লোগান যুদ্ধের বিরুদ্ধে তারা কি করে স্লোগান তুলে এমন বাটপার জাতি তারা বানিয়েছে আর এই বাটপাড়িটাকে আমরা মুসলিমরা পর্যন্ত ধরতে পারতেছি না এমন অন্ধ হয়ে আছে আমরা তাদের থেকে আমরা মানবিকতার শিক্ষা গ্রহণ করব সব গ্রহণ করব যাদের হালত এই সময় তো অনেক দীর্ঘ হয়ে গেল আর একটা আদৃশ্য নিয়ে শেষ করছি রসসম বলছেন কি আল মুসলিম মান সালিম আল মুসলিমি যে মুসলমান হলো সেই ব্যক্তি অন্য মুসলিম যার থেকে নিরাপদ সালিমা কি থাকে নিরাপদ থাকে তা সালিমার সালমুন থেকে যদি আরেকটা অর্থ নেয় যার দ্বারা মুসলিমরা শান্তি পায় কি পায় শান্তি পায় তা আবু জরাজ আল্লাহ তালাম বলতেছেন আমি যদি কারো শান্তি পৌঁছাইতে না পারি উপকার করতে না পারি ফাইল্লাম আস্তাপি আল্লাহাল এটা যদি না পারি কলাহ তুমি কন হন তাহলে তুমি কারো অনিষ্ঠ করো কারো ক্ষতি করো না কৌতে নেই না দাঁড়ি বদমক ভালো করার ক্ষমতা নেই তাহলে কি করো না তুমি কারো ক্ষতি করো না এটাও কি একটা এটা একটা উপকারি আসিহি মা ইউ হেবলি তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুভমেন্ট গণ্য হবে না যতক্ষণ অপর ভাইয়ের জন্য সেই বিষয়টা ভালো না বাসবে যা নিজের জন্য সে ভালোবাসবে এটাকে বাস্তবে এসে আমরা বিষয়টা উপলব্ধি করি আমরা সব কারোর সাথে কোনো আচরণ করি বেচাকিনি করি যা কিছুই করি না কেন আমি নিজেকে তার স্থানে রেখে তাকে আমার স্থানে রেখে কল্পনা করি আমি তার থেকে কি চাই সেটা আমি যদি তাকে দিতে পারি তাহলে আমি কি হলাম মুমেন হলাম আর এই অবস্থাটা যদি প্রতিটা মুমেনের থাকে তাহলে কি হবে একটা উদাহরণ দিই তাহলে বোঝাটা সহজ হবে এক প্লেটে আমরা দশজন খেতে বসেছি স্বাভাবিকভাবে হয় কি যে আমি একটু ভালো খাবারটা নিই আর বেশি খাই তাহলে কি হল চিত্রটা যে জনের প্রত্যেকেই অপরের খিচাচ্ছে অপরকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে নিজেকে উপকৃত করতে চাচ্ছে তে চূড়ান্ত পর্যায়ে ঘটনাটা কি হবে সবাই এভাবে অপরকে ক্ষতি করে গে। উপকৃত করতেছে যে দিল কলসিত প্রত্যেকের কিন্তু পাবে দশজনে সমান ভাগী কারণ খাবার তো এইগুলোই আর যদি প্রত্যেকেই নিজেকে কি করে অন্যের স্থানে রাখে আমার ভাই একটু বেশি গ্রহণ করুক সুবিধাটা বেশি পাক আমি একটু কম গ্রহণ করি দশজনের দশ জনই কি করতেছে এই নিয়তে খাবার গ্রহণ করতেছে তাইলে শুধু একা আমি আমার বিরুদ্ধে আছি এখন আর নয় জন আমার পক্ষে আমার সেবায় নিয়োজিত খাবার সমানই কিন্তু আমার সেবায় নিয়োজিত আমার উপকারের জন্য নিয়োজিত নয়জন আর বিরুদ্ধে একজন তাহলে সম্পর্কটা অবস্থাটা কি হবে আর আগের সম্পর্কটা কেমন ইসলাম এই বিষয়টাই শেখায় যে তুমি তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করো যা জন্য পছন্দ করো তাহলে চূড়ান্ত পর্যায়ে কি তুমি ঠকে যাবে আর বাহ্যিকভাবে যেখানে দেখা যাবে যে আসলে কি হচ্ছ ঠকতেছ ইসলামী ভ্রাতৃত্বের কারণে যে করবা তুমি দেবে এর বিনিময়টা তুমি কোথায় পাবো আপনার কাছে কার কাছে পাবে আল্লাহর কাছে পাবে আসলে ইসলামের এই সমস্ত বক্তব্যগুলো আসলে শুধু বক্তব্য নয় রাসুল সাল্লা ইসলাম জীবনে এগুলো করে দেখিয়েছেন না দেখেননি সাহাবায় কারাম আজও আজ মুহারাত এইগুলো বাস্তবে নিজের আমল করে দেখিয়েছেন না শুধু বলি রেখে গেছেন ইসলামের আঁকাররা মহামানবরা তারা এইগুলো বাস্তবে করে দেখিয়েছেন তাদের নিকটবর্তী হতে হলে আমাদেরকেও বাস্তবে আমলে এগুলি কি করতে হবে মুখে যতটুকু বলি আর না বলি আমলে যদি নিয়ে আসি ইনশাল্লাহ তাদের নিকটবর্তী হয়ে যাবে মাঠে তাদের দেখবো তোমাদের কি অন্তর তোমার দিলটা কতটুকু পরিচ্ছন্ন ছিল পরিষ্কার ছিল আমি ছিলাম সবার জন্য সবার পুরস্কার নিয়ে হাসের মাঠে সে উঠতেছে আর দুনিয়ার মধ্যে আল্লাহ রবাহত কি করে নাচরণ করার পরে সে সম্পর্ক ঠিক রাখে সদাচরণ করে আল্লাহ তার মালে বরকত দিবেন তার জীবনে বরকত দিবেন জীবনে বরকত দেওয়া তার নিজের জীবনে বরকত হবে সন্তান সন্ততিতে বরকত হবে সম্পদে বরকত হবে তার আর কি চাই আল্লাহর পক্ষ থেকে যেমন বরকত হবে বান্দাদের জন্য রিজিক কি করেছেন ভাগ করে দিয়েছেন এখন আল্লাহ তালার বন্টনে সন্তুষ্ট যে হয়ে যায় যতটুকু তার ভাগে এসেছে এর মধ্যে আল্লাহ তালাকে তাকে বরকত দান করেন এবং প্রশস্ততা দিয়ে দেন আর যে এর প্রতি সন্তুষ্ট হয় না সন্তুষ্ট হয় না বলতে অন্যটা কারাকারি করে অন্যেরটা ছিনিয়ে জোরজুলুম করে জবরদস্তি করে নিয়ে নিতে চায় তার নিজের প্রাপ্ত টুকুর মধ্যে কি থাকে না বরকত থাকেন তার জীবনে স্বস্তি থাকে না আল্লাহ তালা আমাদেরকে একজন মুমেনের আখলাক নিয়ে জীবনযাপন করার তৌফিক দান সুবাহান আল্লাহিবাহামদি সুবাহান আল্লাহি নজিম সুবাহান